والله الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه وعلى بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس الذرء ان تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكنها لجره من امن بالله واليوم الاخر والملائكه والكتاب والنبي وآت المال على حده إلى من قربى واليكامى والمساكين وضم والسائلين وفي الرقاب وقرى الصلاة وآت الزكاة والموقون لأهده إذا عهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقل قد <تصفيق> شطيرا আলোচনা করেছিলাম যে মুসলিমকে সত্যিকারে শীত মুক্ত এ বাদাতের মাধ্যমে আল্লাহ বাবতুলা আড়ানি বাড়া নিষেধ গুলিকে আপাতস্থায় মেনে যে তাকে বলা হয় মুসলিম এবার মাধ্যমে আল্লাহ বাবা তুল্লা আড়ানি মেনে যে বাড়িতে কোনো প্রকার শিখ থাকা না একই বলা হয় একজন মুসলিমে কোন জায়গায় কোনো জায়গায় সালেহ বলে কোন জায়গায় ইবাদুর রহমান বলে কোন জায়গায় সাদুক বলে কোথাও মহত লেহ বলি বিভিন্ন গুলিয়া পুরা আমি নিজেদেরকে ভেষিত করে জেলে দেবে সুর বত্তা আকৃত করেছে। এবং মুক্তি কথা বলে গায়ে অদৃশ্বেরা ইমান রাখে দুই নম্বর ছেলেরা নমাজ তাইনে করে সোল করে সোল বলছিলাম যে এর করজ এর রুকন এর অজীবাস নিজের সেটা খরচ হোক টাকাটা হতে পারে নিজের নিজের পরিবারের হতে পারে এবং সব সপ্তাহের যেটা নিজেদের পরিবারের খরচ করা হয় সেটাই সবচেয়ে করতে বেশি সব পাওয়া যায় ফিসাল মসজিদ ভালো খরচ সবচেয়ে করতে বেশি সব পাওয়া যাবে যে কোরআন কোরআনের পূর্বে কিতাব সমস্ত কিতাবে পড়তে এরা আর পাঁচ নম্বর এরা শেষ শুরু করতে এরা কি আলোচনা করেছে আল্লাহ আলোচনা মুখ করে আর মুখ করে তখন আহ এবং কিছু মুসলমানদের মনে দেওয়া একটা এত আগে ছিল এটাকে অল তা এই খন্ড করে যার মু আনগতের কারণের যেভাবে ঠিক সেটাও চিন্তা করার পরবর্তী ভালো কাজ যারা হত্যাকাণ্ড যারা আর যেটা নিঃস্বিত করা হয়েছে আনন্দ এখানে হিমালয়ের ছয়টা ব্যক্তি তার পাঁচটা জনের কথা এআ একজন মুসলিম না কি বিশ্বাস তিনি আমার হার তিনি আমার আলা তিনি বহু তার আমার শরীর এবং তিনি একমাত্র এবং তিনি আমার সবকিছু আমার সংখ্য করে ফেলেন আমার আমার জীবন আমার মরণ আমার আমার আমার সব আল্লাহ কি মানতে আল্লাহ তারা আল্লাহর পিলার আমাকে সৃষ্টি করে দিয়ে তার আগে আমাকে এই থেকে এই কথাগুলি আমাদের আল্লাহ বলতে বুঝতে হাস্যাস ফুলসরা আমন লামা হবে আমন লামা মাত্রা হবে এরপরে ফুলসরা এই পুরো একেবারে এবং ভালো হয় না এইগুলো আল্লাহ থেকে তৈরি করেছে তারা আল্লাহ করে না তারা কোন আল্লাহ যথন করে না এখান থেকে শিক্ষা নয় যে মানব যত স্থিতিগত নেই আল্লাহ আসেনি সম্ভব হবে না তুলে দেওয়া হইতে হবে একজন মানুষ রাতে কিছু করে। যারা আল্লাহ এত বড় এরা কিন্তু আল্লাহ এত বড় কিন্তু মানুষের কারণ এই মানুষকে মধ্যে এত কিছু করে আমার শিক্ষা হবে যে তাদের তারা যদি আমাদের উপর তাদের মতো আমাদের এই আলোচনায় সেটা কোরআন সর্বশ্রেষ্ঠ এবং এর আগাগাটি সব পরিবর্তন পরিবর্তন হয়েছে রহিত হয়ে গেছে এবং কোরআন কেমন পর্যন্ত মানুষ একমাত্র একমাত্র সংবিধান একমাত্র এতে মানুষকে নিয়ে যেতে হবে এবং এই কড়া মানুষের জন্য কল্যাণ কল্যাণ আছে এই মানুষের গবেষণার জন্য এই কড়া মানুষের সব ব্যক্তি সমাজ এই সমস্যার সমাধান এই কড়া মহান মানুষ আচার্য কিতে ইস্কিচু কাবাদে বুঝতে হবে এটা ব্যবহার করতে হবে এটা শুনতে হবে তারে হবে আর তুমি যদি কি দিয়েছে আর ওটা কাম যদি দিলাম না ঠিক আছে তাহলে পুরো আল কোরআন এ পরিপূর্ণ ভাবে তারা দেবে আল্লাহ বা যেটা বিপরীত সেটা শিল্পে প্রতিকার করা প্রতিষ্ঠাটা প্রতিষ্ঠা করেন এবং আলাদা আলাদা এই জন্য সকল প্রতিষ্ঠা এবং শিল্প যদি কোনো কোন পিড় কে ইমা আমরা তাহলে শে যাবো এই জন্য যাবো আল্লাহ আছে এখানে কোন ইমা কোন সাহাবি কোন তাবি কোন এখানে কোন সিরা যেমন আল্লাহ আল্লাহ করে তাহলে যার আগে মনোমোশন হতেই পারা হতে দেবে যেমন আল্লাহ রাখিয়া পথে প্রতি অন্য কেউ যা লাগু করে এখানে খরচ করা খারাপ ওখানে কিন্তু মানে সন্তানকে বলা হয়েছে এখানে কাজে আল্লাহ বলছেন যে এরা সম্পর্ক ভালোবাসে এরা সুস্থ থাকা অবস্থা এরা মানুষের খুবই মানে এক ভালোবাসা যে পতাকা তুমি আমার ইচ্ছা করে দেয় এবং আশা করো অত্যন্ত অবস্থায় তখন সম্পদের অবস্থায় ছোট থেকে তখন মানুষ যত্নদিন পরে পাবেন কিন্তু যে মুহূর্তে এই ফল ফল এই জন্য আল্লাহিত হয়ে যাওয়া ছিল জাতা জাতির আমার সংস্কৃতি আর কোন दिखे दिखा आत्मसोष আরবা বাবা দিকে আত্মীয় স্বজন আছে যারা নিজম তাদের আছে তাদের অভাবই আছে এই জন্য বলছে তুমি যদি এদের সাধারণ তারা কি কিন্তু যদি তোমার আত্মীয় স্বজন দাঁড় করো তাহলে একটা আমি যদি সময় খরচ করি আমার সম্পত্তিকে আমার বাহারণ করি দেখতে হবে আমার আছে কিনা যারা দুই নম্বর এরা ছোট বলা যদি না বালে ছেলে একে বোধা যখন কারণে বলছেন যে যারা এবং বিধবাদের যোজনে চেষ্টা করে এদের যোজনে আহ এদের জন্য খরচ করে এরা যদি আর সময় এমন কোন জনগণ প্রতিষ্ঠান করে উঠেছে یقین 2012 2017 ہفتے کے حوالوں میں بہت سمجھے۔ یہ جو شمولیت ہم نے جو ڈو ڈو نو ইদের দুরুদ নেহি জানা কোয়া নহি নহি কোয়া আমরা এটা নিঃসন্দেহে মুসলমানদের একজন যখন সিলিম কত টাকা পেয়ী করে এদের পৌঁছে দেওয়া আচ্ছা একটা বাবার সাথে মনে করে গল্প টাকা দিয়ে গেল টাকা পয়সা দেয় এই বাবা দেওয়া পুরো কাফাতান ইমানাসার কাফাতান ওদিকে কালিমাতাও হলো বলে যে এইবা আল্লাহকে শক্তিকে জানার এটা আমাল সন্তান করে তার কি বা ঘটনা যারা যারা দেখাই করে অবশ্য সুদর তিনি করি দেখাই কিনে করে অধার এই এত পর্যন্ত খরচ করলো এত লেখাপড়া বা এত দিনের ঘর বাড়ার জন্য এত পর্যন্ত বলা হয় যে যা উপনা পুরো ঠিক আছে ছয় ছয় ঘুস্ট বিশেষ করে এদের স্ত্রী করে যারা কিন্তু এদের নিয়ে যারা এদের যারা অবস্থায় সে করে যদি আর যদি হয় এবং তারা টাকা পয়সা শেষ হয়ে যায় বা নষ্ট হয়ে যায় পৌঁছাবার জন্য এই জায়গা থেকে সামাজিকভাবে হোক এরা এক করে দাঁড়া পড়ে এই এখানে যারা যারা মেহমান তারা হঠাৎ করে আজকে মেহমান তার একজন মুসলমান আর যদি আমার চল্লাম যে নিজের কাছে করা শোনা তারা আবুল যারা বিল্লাহ ওয়ালাহ তাআলা যখন মেহমানকে নিয়ে রাসূল দরবারে গিয়ে গিয়ে কিছু বাচ্চারা হল খান স্ত্রী কিছু কিছু হল বলে বাচ্চারা খুব খারাপ না আর বাড়ি নিজের করে তাই জন্য খানা দাঁড়াবে ওদিকে চারা আসতে করে এরপর আমার চালান এবং তার মুসলমান এই কান্ড দেখে আল্লাহুল থেকে আল্লাহ আল্লাহ রাজি হওয়ার জন্য মেহমানকে আতিথেয়তা দেওয়া হাজির তো না খুশি হয় কোন প্রকার না আর রাজি এই যে যদি একজন মেহমান আসে প্রথম করা তার জন্য তার সাধারণ চলে আসছে এখন ঢাকা সাগরে যাওয়া কথাই নাই আমাকে তো আবার হবে না পূরণ করি তো এখন কোন জায়গা কোন জায়গা সে মুসলমান হোক তারা মুসলিম হোক যদি এবং থাকে হবে মেহমানদার সার্থিকে যে পূর্বকে নিচার করা যায় বাধ্য করে এত কথা নেই যে যখন হুজুর সাজে যাওয়া হ্যাঁ আমরা একজন মেহমানি আমার অকলানের যারা যারা চায় এখানে এবং যারা রোগ এবং যারা আজকে আমার চিন্তা করে দেখেন একটা এবং যারা সম্পর্ক এই বুকের মধ্যে গ্রস্ত থাকবে না এই গ্রস্তি কাজে সম্পর্ক বাড়াবে এরা কি করে মানুষের কাছে যায়। বহু বাড়ি আছে ফ্যামিলি বিক্ষুখ কেলে মিলে মুসলমান এই জন্য দাঁড়াবাসী তার মানুষের সঙ্গে তাহলে আমরা আমাদের সম্পর্ক থেকে নিজের বাবা নিজের মাঝে খেস করতে নিজের স্ত্রীদের ছেলে আমরা মানে এটার জন্য মমি মুসলমান তাহলে যদি একজন আমার মুসলমান আল্লাহ এখানে হাঁকা বয়েছে গোলামে হাঁকা রয়েছে তারা সের মতো না তারা তাহলে ঠিক সময় উঠামাবে সুন্দর ভাবে আলাদা আলাদা বলছে আলাদা মানে আনা সঙ্গে কিন্তু তার কিন্তু কোন কারণা এটা আগে চলে গেছে এরা যারা করলো অন্তর্গত করলো শিলি থেকে এই ধরনের সকল বা এরা এই জায়গা করে আজ কিন্তু আমরা নিজেরা করি আমি খুব ভালো আমি আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা তুজা কর পুসা কো বিনদান ও আল্লাহ ভিতরে অনেক কিন্তু ভিতরে বিদেশি থেকে মারা বাংলা থেকে চুগুড়ি থেকে আমি আর আমি এই কালামি পৌঁছে কলকাতা তারা কথা বলতে পারে আমার আমার পাত্র অঙ্গীকার ঠিক মতো পালন করার মানুষের কম্পানি আপনার এই জায়গায় এখানে সে কিছুই তিনি তখন কোন এরা কত দূর কিছু আলাদা <Suchat>, জীবনে মানুষ সঠিক থেকে যদি তারা থাকবে সঠিক উঠে ফিরে পড়া হবে আর কি আল্লাহ আল্লাহ আপনার এই আল্লাহ করি যে দুনিয়া এই সৈয়দকে হলো সুশীল আর পাপ করে কথা কথা যে জরুরি করে যে খারাপ করে যে সুয়ত যে অন্য যে যা যে গুনাহ করে এই পাপwidetilde মানুষকে শান্তি আর সেই ধীরে ভালোই লাগালে লাগালে যারা মুসলিম করে অভাবের সময় যারা তাহারা যারা যারা সুখরে দুঃখেজনের কাজে লাগালেন অভাব অবস্থা এবং না অন্তত আলোচনা করলাম এখানে আমরা এদের আমরা বলতে পারি যে কথা বলব দেখা একটা হলো ইমাম যে শরীরে সম্পর্ক করেছেwidetilde হলো যে এলাদা মাসায় আর 4 নম্বরের সাআতে পশ্চিমের তারা ওই জন্য দাঁড়ানো শিশু শুষ অভিযুক্ত আল্লাহ দাঁড়ানি আমাদের যদি আহ যথ পরিমান করবো আলাদা সংসদ ছিল আমাদের যারা বাড়ির গ্রাম করেন আর নামে যদি চালে মধ্যে আমাকে না এর আগে ভালো ঘরে নিজে পথে নিজে নিজে যে দাঁড়ানো একটা এই সম্পদ হবে এরপরে অম্বিকারা নামা ভবা এবং আমরা রামী দাদা ভাই সেটাকে যেন আমরা রাজীব আর শরীর করে দিয়ে দুনিয়া খাওয়াতে আমাদের সৌর ও শান্তিকে আমাদের রাখে আল্লাহ আমাদের আমাদের আপনাদের কাল কাল যে একজন মুসলিমে কি কি বলছিলাম যে আলোচনা জন্য আমার কিছুটা হচ্ছে কি এটাকে আমাদের অনুশাসন করে যদি যে নাম আমার হচ্ছে কিনা বা অমিকা ক্ষেত্রে না অমিকা রান্না শিখি না আমি শিখি না বাড়ছে না ইত্যাদি সংস্কৃত হলো এটা শুধু বাহলে এটা আরো আরো বিশ্বাস আল্লা अच्छा अशर वाले अल्लाह रब्बी अल्लाहु अलैहि वसल्लम कब्र में जाते हैं जनाब हिया कब्र में जाते हैं अल्लाह के ऊपर सलातो सलाम है नबी कार्ट तो बोले उन्होंने वो जनाब अल्लाह ने सुनता तो बोले आप धोना देते हैं जा बोलते जाओ हमारे के जमा करते हैं तेरे ऊपर अल्लाह ने सलातो सलाम छोड़े तो যারা মানে না আসি কিন্তু যখন <laughs> তখন যে মনা আমার জন্য দিয়ে আছেন দাওয়াত এর হুরুক ইনশাআল্লাহ তাইলে দাওয়াত এর হুরুক করতে হবে প্রথমে প্রথম তবে জান্নাত আল্লাহ আপনাকে সুস্বাস্থ্য দান করুন এবং আপনার ইচ্ছা পূর্ণ হবে আজ শুনলাম মানে কিছু হয়ে গেলে আল্লাহ কবর হবে কবর তার সমগ্র এটা হল হবে এটা প্রশ্ন করা না আল্লা আমাকে আমার অবস্থা আমাকে কিছুই কোথায় কিছুই এখন কথা বলবো তাকে হিমা হিমাচাল হলো এখন হবে হবে যাবানাল হামিদুলিল আযীমি নাকা নফালু ফাসালু ফাসালু ইবনু কাল্লালা আলাইহি ছিয়াহু আমালু তাউাবাল্লাহ সসালসু চয়ে করে কাজি আল্লাহু জহাদা আইবুনি আবার শহরে আসা জানা আগান